আমরা এমন একটা সময় অবস্থান করছি এই সময়টা হচ্ছে আমি এটাকে নাম দিয়েছি মূলত এটা হচ্ছে খুল্লুন মুস্তাহেদ খুল্লুন মুফতিন এর যুগ সবাই মুস্তাহেদ সবাই মুফতির যুগ এখানে সবাই মুফতি সবাই মুস্তাহেদ ফলে মুস্তাহেদের অবস্থা এমন যে মানে আপনি ওরান এবং হাদিস থেকে ইস্তেহাদ করে সবাই প্রতিমা দিতে পারেন সবাই বলতে পারেন যে তিনি মুস্তাহেদ ফলে এই মুস্তাহেদের যুগে যেখানে সবাই মুস্তাহেদ সবাই মুক্তি এই মুস্তাহেদের যুগে এখন আপনি এমন এক অবস্থার মধ্যে রয়েছেন মানে এক ভাই অনেকেই টেলিফোন করেন প্রথমে আমাকে টেলিফোন করেন আমার কাছ থেকে একটা মাসালা নেওয়ার পরে এরপরে হয়তো ডক্টর জাকারিকে টেলিফোন করলেন ডক্টর জাকারিকে টেলিফোন করার পরে আবার ডক্টর মুজাফরকে টেলিফোন করলেন ডক্টর মুজাফরকে টেলিফোন করার পরে আবার ডক্টর ইমামকে টেলিফোন করলেন মানে এই যে মানে একটা উদ্দেশ্য হচ্ছে এটা এর মাধ্যমে মূলত আলেমদের বক্তব্যকে নিয়ে ঘাটাঘাটি করা আলেমদের সাথে আলেমদের বক্তব্যের সাথে একটা ক্রস করা এবং হীর একটা উদ্দেশ্য তৈরি করার জন্য এই চেষ্টা করা হয় এখন টেলিফোন করা হয় টেলিফোন করার পরে দেখা যায় যে টেলিফোন রেকর্ডিং করা হয় আলেমদের রেকর্ডিং করে এরপরে এই টেলিফোন আপনি ফেসবুকের মধ্যে পাবেন যেহেতু কল্লুর মুফতি সবাই মুফতি পোধা দিচ্ছে পরে এই বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমরা রয়েছি কোনো ধরনের উসুল নেই কোনো ধরনের মূলনীতি নেই কোনো ধরনের চিন্তাধারা নেই সবাই যার যেমন ফতোয়া দিচ্ছেন যার যেমন বলছেন তার মানে সেই দিক থেকে আমরা সবাই বিভ্রান্তির দিকে বিভিন্ন দিকে আমরা চলে যাচ্ছি এর একটাই কারণ এর একটাই কারণ সেটা হচ্ছে আমার বন্ধুগান সুনির্দিষ্ট উসুলের ভিত্তিতে সত্যিকার জ্ঞানের ভিত্তিতে মূলত আমাদেরকে আসতে হবে নবীল দেখানোর যে তরিকা রয়েছে সেই তরিকার মাধ্যমে আমাদেরকে আসতে হবে আপনি আপনার খাহি শুনুযায় ভুত দিনে চলবে না আরেকজন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় দলের মাধ্যমে আমরা দাবাতি কাজ করতে হবে হাদিসের দাওয়া দিচ্ছে। কেউ বলতেছেন যে হ্যাঁ রসুল্লাহ হাতে সাহাবাই কালাম রসুল সালামের কাছে না দলিল আছে দলিল আছে সাহাবাই কেলাম রসুল সালামের হাতে বায়াত গ্রহণ করেছেন কিন্তু ভাইয়াত সাহাবাই কালাম কিসের বায়াত গ্রহণ করেছেন আর আপনি কিসের বায়াত গ্রহণ করতেছেন अपनी की से विषय सम्पर्ने